আব্দুল্লাহ ইবনু উমর রদিয়াহ তালান হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ জুমার সালাতে আসলে সে গোসল করে